আব্দুল্লাহ ইবনু আমর উদ্দিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসেল সাল্লাহ সাল্লাম এ সময় যখন সূর্যগ্রহণ হল তখন আসসালাতু জামিয়াতুন বলে সালাতে সমবেত হবার জন্য আহ্বান জানানো হল